আল্লা বলেন যাদেরকে আল্লাহ নব দিয়েছেন তারা কখনো তোমাদের আদেশ করতে পার না যে তোমরা এবং নবীদেরকে রব বানিয়ে নেবে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 এরপরে যে কথা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে নবী এবং অলিদের ব্যাপার হ্যাঁ সমাজের মধ্যে বা মুসলিম সমাজের মধ্যে নবী অলি এবং গুরুত্ব রয়েছে সুতরাং এই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 سورة يونسر باشورت تكتشفت للمرأة المدى لا إنا أوريا الله لا خوف عليهم ولا هم يحسنون الذين آمنوا وكانوا يتقون الله ازرع شعال جاء الله وليد لكم بغيبت لأي أبن ترى كفنو چند توحى بنا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 फरज क्ज आदाय कारण नई कुट्यम तरह मध्य सब चाहती प्रिय हाँ फरज क्षूल जगह आदेश कर आल्ला जी सर्वदा नैपुट्य अर्जन करते चाय फरजर पशाशी नकलर मध्यम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 আপনা রু কবচ করতে আমি হ্যাঁ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 হ্যাঁ আল্লাহ বল যে কোনো আহ্বান করে যদি আমাকে ডাকে আমি তারা ডাকে সাড়া দিই ফলে सम्माना क्यों आल्ला इबादत मालिक का मा होते कारण तर सम्मान बढ़े आल्ला इबादत आल्ला दाड़ कराना नहीं